শ্রোতা আজকে আমরা আলোচনা করব শিশু অধিকার এবং ইতিমের অধিকার ইসলাম তাদেরকে কি কি অধিকার দিয়েছে কতটুকু আবার কর্তব্যের উপর তাদেরকে গড়ে তুলতে বলেছে আমরা সারা বিশ্বের মানুষেরা যদি তা জানতে পারে তাহলে ডানে বামে সামনে পিছনে এই বিভিন্ন শাখা পর শাখা নিয়ে হাত মরতে হবে না এবং তা বাস্তবায়নেও কষ্ট হবে না ইনশা আল্লাহর আজিজ ইসলাম চোদ্দ শত বছর আগেই সুন্দরভাবে সকল কিছু বিধিবিধান আমাদের জন্য মৌলিক ভাবে দিয়ে দিয়েছে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য টুডো আমরা আমন্ত্রণ জানিয়েছি ডান দিকে শেখ আব্দুর রক বিন ইউসুফ সাহেবকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন আরো আমন্ত্রণ জানিয়েছে আমি যথারীতি আপনাদের সাথে পরিচালনায় রয়েছে ডক্টর মুসলিউদ্দিন এ তিন এবং শিশুদের হকনে প্রথমত আমরা শিশুদের অধিকার প্রসঙ্গে আলোচনা অবতারণা করার জন্য সম্মানিত তুধি মন্ডলী আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীতে মায়ের গর্ব থেকে শিশু হিসাবে এই পৃথিবীতে এনেছেন আল্লাহ তাল সাদ করেন অল্লা আখ রুম যে মায়ের গর্ব থেকে আল্লাহ তালা তোমাদেরকে শিশু হিসাবে বের করে নিয়ে আসছেন ওই সময় তোমরা কিছুই জানতে না অতপর আল্লাহ তহ তোমাদেরকে চক্ষু শক্তি দিয়েছেন দর্শন শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন এবং হৃদয় দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহ আল্লাহর বারে সুখ আদায় করতে পারো তা আমরা শুরুতেই সবাই আমরা একজন শিশু ছিলাম এবং শিশু হিসাবে আমরা মায়ের কুলে বড় হয়েছি এবং রসুলে করিম সাল করেন যে শিশু হিসাবে পৃথিবীতে যারাই আসে তারা ইসলামের উপরে জন্ম নিয়েই আসে তো প্রত্যেক শিশু তার অন্তরে একটা ইমানের নূর রয়েছে ইমানের একটা আলো রয়েছে পিতামাতা যদি সেই আলোটাকে ধরে রাখেন এবং সেই আলোটাকে আরো বৃদ্ধি করে তাহলে ওই শিশু ইমানে মূল্যবোধের উপরে ইমান এবং মহান রবের প্রকৃত বান্ধা হয়ে আল্লাহর ইবাদত এই পৃথিবীর জীবন এবং পারলৌকিক জীবন সে সুন্দর করতে পারে একটা মনে করলামের কাছে শিশু শ্রম শিশু শ্রম নামে একটা বহু কথা দেশে চলছে এটা অমানবিক এব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি হতে পারে আপনার শিশুদের মৌলিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হলো শিশুর জন্য একটি ভালো মা এবং একজন ভালো পিতা চয়ন করা মা চয়ন করার ক্ষেত্রে অবদান রাখবেন পিতা বা পিতার অভিভাবক সবাই মিলে আর পিতা চয়ন করার জন্য মা এবং মায়ের অভিভাবকরা মিলে তাহলে শিশু একজন পিতা এবং একজন মাতা পেলেন এরপরে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার অনেকগুলি পাওনা রয়েছে প্রথম পাওনা হলো নাম রাখা তারপরে আকিকা এরপরে মৌলিক অধিকারের ভিতরে দুই বছর পূর্ণ দুধ পান করানো আল্লাপাকিমের দুধের শিশুর পূর্ণাঙ্গ অধিকার হলো দুই বছর পূর্ণ দুধ পান করানো দুই বছর অতিরিক্ত ইচ্ছা করলে পান করাতে পারে কিন্তু দুই বছর পান করানোটা খুব জরুরি আর এক্ষেত্রে যদি পিতামাতা ছাড়াছাড়িও হয়ে যায় তবুও মা তাকে দুই বছরের দুধ পান করাবে আর দুই বছরের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব পিতার উপর বর্তাবে মা যদি অস্বীকৃতি জানায় তাহলে ইসলামী আদালত সেই মাকে দুধ পান করাতে বাধ্য করবে আর পিতা যদি মায়ের কাছ থেকে শিশুটা কেড়ে নিতে চায়। তাহলে ইসলামী আদালত পিতাকে বাধ্য করবে মায়ের কাছে পূর্ণ জন্য এই যে মৌলিক অধিকার আমি একটু করতে চাই মাঝখানে তাহলে হে বিশ্ব মানবতা আপনারা দেখুন চেয়ে দেখুন আজকাল সারা বিশ্বে আওয়াজ উঠেছে আপনারা সন্তানকে বুকের দুধ পান করেন হে মায়েরা সন্তানকে বুকের দুধ পান করেন কিন্তু কই সারা বিশ্বের সভ্যতার যারা দাবিদার তারা এখান থেকে বহু সরে গেছে মা হিসাবে নিজের তথা কথিত বক্ষের সৈষ্ঠব রক্ষার জন্য সন্তানকে তার অধিকার থেকে জন্মের পরেই বঞ্চিত করছে এবং সেখানে আইনগত কি দিক আছে অথচ ইসলাম চোদ্দ শত বছর আগে বলেছে হে মায়েরা বুকের দুধ পান করাতে হবে সন্তানকে দুঃখজনক হল সত্যে যে পশুকে বলতে হচ্ছে না গরুকে বলতে হচ্ছে না যে গরু তোমার বাচ্চাকে দুধ পান করা মানবরূপী পশু বলা যায় আল্লাহ যেহেতু পশু তারা যে পশুর স্বভাব গ্রহণ করেছে তারা যে বাচ্চাকে স্বভাব গ্রহণ এবং সবচেয়ে দুঃখজনক দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে গাড়িতে করে ঠেলে যাচ্ছে আর কুকুরের বাচ্চাটা কোলে করে রাখ কুকুরের বাচ্চাটা কোলেটাকে গাড়িতে আল্লাহ এবং তাকে বহন করা পেটে বহন করা দুধ ছাড়ানো তিরিশ মাস হামালু ওয়াহন আল্লাহ ওয়াহনীন পেটে বহন করা এবং বাইরে বহন করা কোলে কাকে করে লালন করা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরা এবং বাচ্চাকে চমৎকারী এবং দেখুন তাহলে বিশ্ব মানবতা শুধু মুসলমান নয় এটা কিন্তু সন্তানের অধিকার হিসেবে ইসলাম স্বীকৃতি মায়ের বুকের দুধ পান করবে কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অথচ ইসলাম যে অধিকার দিয়ে দিয়েছে তাহলে ইসলাম কোন জায়গায় কেন আপনারা ইসলামের কাছে আসবেন না আইন করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াবেন আমি শিশু শ্রমের কথা একটু আলোচনা করার জন্য অনুরোধ করবো শেখ আব্দুফ সাহেবকে অনেক কথাই বলেছেন এবং শিশুদের লালন পালনের ব্যাপারে আমাদের কাছে অনেক অবদান রেখেছেন আমরা শিশুর জন্ম থেকে নিয়েই তাকে যেন নিরাপদ রাখা হয় এখান থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন কোনো মানুষ তার পরিবারের নিকটে যাবে তখন সে যেন এই কথাটি বলে যে আল্লাহ না শয়তান অজানবী শয়তান মা রাজাক্তানা হে আল্লাহ আমরা আমাদের সাংসারিক জীবনে যাচ্ছি এতে যদি তুমি আমাদের কোনো সন্তান প্রদান করো তাহলে এই সন্তানকে জন্য শয়তান কোনো ক্ষতিক না করতে পারে দেখতে পারি আব্দুল জোবায়ের জন্ম নেওয়ার সাথে সাথে তার পিতা রাসুলের কাছে নিয়ে গেলেন যে তার মুখে একটু তাহানিক করে নেওয়ার জন্য তো তাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল তার নাম রাখলেন এটা একটা পিতার জিম্মেদারি সেখানে নিয়ে যাবে একটা শিশু কখন কাজের উপযুক্ত হতে পারে কতটুকু শ্রম তারা নেওয়া যেতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা শিশুর পক্ষে যতটুকু সম্ভব হতে পারে কেননা আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি একটা গোলাম বাড়িতে নেও কাজের জন্য তাহলে তুমি তার উপরে এমন কাজ চাপিয়ে দিও না যেটা তার পক্ষে করা সম্ভব নয় তুমি তার উপরে যদি কোনো কাজ চাপিয়ে দাও তাহলে তুমি তার উপর তার সাথে সহযোগিতা করো আল্লাহ রসুল তো বলছেন যে দশ বছর পর্যন্ত একটা ছেলের উপরে সরি কোনো বিধান চালু হয় না বিধানী নেই জি বিধানী নেই আল্লাহ রসুল বলছেন যে মৌর আউ্লা সালাত যে দশ বছর বয়সের আগে কোন ছেলেকে কোন কাজ করানোর জন্য বলা যাবে না সে শরীয় তোর কোনো কাজ বা তার জিম্মেদারি কোন কাজ তার উপরে চাপানো যাবে তার শক্তি অনুযায়ী স্বাস্থ্যের দিকে শিশুর গতির দিকে দেখেই আমরা তার কাছে হালকা কোনো কাজের কথা বলতে পারি তার বিবেক অনুযায়ী এমন কাজ অবশ্যই তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না যেটা তার পক্ষে সম্ভব সহজ নয় সাথে সাথে পিতা মাতা হিসাবে তাহলে তাকে কোনো কাজে দিলে সে শিষ্টাচার মতই কাজ দিতে হবে যাতে করে সে কাজও করতে পারে এবং আহ নিয়ম নীতি কিছু শিখতেও পারে যেমন আল্লাহ আমরা এখানে বোখারি মুসলিম একটা হাদিস পেশ করতে পারি যে কাজ দেওয়ার ব্যাপারে এবং শিষ্টাচার শিখে দেওয়ার ব্যাপারে তুমি তোমার ডানহাত থেকে খাও কুলমি মাইয়ালিক তুমি তোমার পাশ থেকে খাও রসুল সাল্লাহ আলাইস্লাম একটা শিশুকে কাজের জন্য শিশুর মোটামুটি বয়স দেখলাম প্রথম স্তর সাদ যখন সালাতের আদেশ করা হয় ওটা বাদ দিলাম দশ বছরে সাধারণত পনেরো বছর বয়সে আবার বিভিন্নভাবে শিশু বালেক হয়েছে সেটা বোঝা যায় নানান কাছে বিভিন্ন লোমের উদ্গীর মেয়েদের হায় সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতির পরে আমরা ইনশাআ আল্লাহ আবার আলোচনায় ফিরে আসব এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে সে পর্যন্ত আপনারা আশা করে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুমতল্লাহি ও আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে এসেছি আপনাদের সাথে শিশুদেরকে আদর করতেন এবং শিশুদের ব্যাপারে তাদের লালন পালনের ব্যাপারে রবাহিন যে শিশুদেরকে তোমরা লালন করো দারিদ্রের ভয়ে তোমরা শিশুদেরকে হত্যা করো না একটা হচ্ছে সরাসরি হত্যা যেটা জাহিল যুগে করা হতো যে আরেকটা হত্যা যদি ওই শিশুকে তিবিরে রাখা হয় তাদের তাকে যদি যথাযথ শিক্ষা না দেওয়া হয় আদর্শ মানুষ হিসাবে তাকে গড়া না হয় তার হৃদয়ে ধর্মীয় মূল্যবোধ যদি বিকশিত না করা হয় তাহলে এটাও শিশুকে হত্যা করার স্বামী যে ব্যাপারে কাজে লাগানো হয় অথচ তাদেরকে এই সময়টা তোদের শিক্ষা তাদের শিক্ষা দীক্ষা নেবে তারা শিক্ষা না নিয়ে তাদেরকে জোর পূর্বক কাজে লাগানো আসলে আমাদের দারিদ্রের কারণে আমাদের মা বাবার অনেক সময় শিশুদেরকে সেরকম শিক্ষা দীক্ষা দিতে পারেন না সংসার চলে না বাবার বাধ্য হয়ে শিশুরা শ্রম দিয়ে অনেক সময় আমি দেখেছি যে বাজারে টুকরি নিয়ে ঘুরছে শিশু কি জন্য তুমি এই বয়সে তুমি এটা নিয়ে ঘুরছো বলে বাবার আয়ে আমার সংসার চলে না বাবাকে সাহায্য করা এই বয়সে তার ভিতরে চেতনা এসেছে যে যে বাবার কাছে বাবার তাকে সাহায্য করা সংসারে সাহায্য করেন তো এক্ষেত্রে এই কাজ যদি শিশু করতে পারে কিছু উপার্জন করতে পারে এবং শিক্ষা লাভ করার তার সুযোগ নাই যেহেতু বাবা মা তার শিক্ষা ব্যবস্থা করতে পারেন না তো যারা নাকি সমালোচনা করে এটাকে বলে আমি যেটা পরিচালক ঠিক নয় কেননা রাসুল সাল্লিশাল্লাম একজন ছেলে আবদুল ইবনে উমার যুদ্ধের জন্য আসলেন ১৪ বছর বয়সে তিনি না করে দিলেন পরের বছরে যখন এসে দাঁড় হলেন তখন আল্লাহ তাকে গ্রহণ করলেন একজন শিশু চোদ্দ বছরের নির্ধারণ করতে হবে নির্ধারণ করা তেমন কোন জরুরি কিছু না শিশু নিজেই বলবে আমি কখন স্বালক হয়েছি বয়স আটকে তার বলার কোন প্রয়োজন একটা আঠারোটা চূড়ান্ত কিছু নয় তারপর শিশু শ্রম কোন শ্রম অমানবিক শ্রম পাথর ভাঙ্গা পথে ঘাটে কুলির মজুরির কাজ করা যেটা তার জন্য সম্ভবপন সেটা অবশ্যই বন্ধ করা দরকার আছে স্বাভাবিক শ্রম যেটা শিশুর গায়েশ হয় সেটাকে বন্ধ করে দেওয়া ছেলেদেরকে বেকার করে দেওয়ার কোনো অর্থ নেই চতুর্থ তো যখন আমরা বন্ধ করব। তখন তার বাড়িতে খাওয়া আছে কি না তার বাবা মার কী পরিস্থিতি পাশ্চাত্য তাদেরকে বেকার ভাতা দিচ্ছে তারপর শিশু শ্রম বন্ধ করছে আমি খাইতেও দিতে পারবো না পড়তেও দিতে পারবো না আবার টুকটাক কাজ করবে সেটাও আমি বন্ধ করে দেবো আস হ্যাঁ অমানবিক বলে চিৎকার অমানবিক তো মানুষের ঘরে খাদ্যটা না থাকা প্রধান অমানবিক কারণ সেই অমানবতা ঢুকানোর জন্য শ্রমে হয়। আশা করি যারা উপরে থাকেন তারা সকল কিছু বিবেচনা করে চিন্তা করবেন একদিকে খাওয়া দাওয়া নেই আরেকদিকে শিশু শ্রম বন্ধ ওটা না স্বাভাবিক যেটা হয় সুন্দর যেটা হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে মায়ের বুকের দুধ মায়েরা রাখা হবেন শ্রম আবার অনেকে দেখা যায় অর্থ সম্পদ আছে না স্কুলে তা আপনি যত বড় জমিদারই হন না কেন সেগুলো করতে শেখান আমরা এখন ইতিমের দিকে আসবো শেখ আব্দ ইতিমের হক অধিকার নিয়ে একটা কথা শুরু করতেন্লাম এতিমের বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখেছেন তিনি বলছেন যে কারো যদি নিজস্ব অথবা অন্য এতিম লালন পালন করে তাহলে আমি এবং এতিম লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো এই বলে তিনি দুইটি আঙ্গুলকে পাশাপাশি করে সামান্য দুইটির মধ্যে ফাঁকা রেখে দেখালেন বোখারি মুসলিমের হাদিসে এভাবে এসেছে যে রাসুল সাল্লাম বললেন নিজের হোক বা অন্যের হোক সেই ব্যক্তি আর আমি আর একটা হাদিস উদ্দিন আলবানি রাহেমাল বলছেন হাদিসটি সহি একজন ব্যক্তি এসে রাসুলের কাছে তার অন্তর শক্ত হওয়ার অভিযোগ করলো জাল্লা রাসুল্লাম অন্তরটা খুব কঠোর অন্তরটা খুব শক্ত সুল বলছেন যে তাহলে তুমি তোমার ঠিক আছে তুমি মাথাটা বোলাওকা আর তুমি তোমার খাদ্য থেকে তাকে খাদ্য প্রদান তুমি সদয় হও তাকে কখনো তুমি নিষ্পেশন করোনা নির্যাতন করোনা বঞ্চিত যারা এতিমের মাল বক্ষণ করছে তারা মাল নয় এতিমের মালটা তাদের উদরে তাদের পেটে আগুন হয়ে প্রবেশ করছে তারা যেন আগুন খাচ্ছে আর জাহার্নাম পরিণতিতে ছোটকালে মারা গেছে যার পিতা হল ইয়াতিম তো ইয়তিমটা তো সমাজের অসহায় অসহায় ব্যক্তি খোদ রসুল্লাহ নিজে এতিম ছিলেন যার ফলে পাক তাকে বলছেন আলাম ইয়াজিদকা। ফাহা তোমাকে কি এতিম অবস্থায় পেয়ে তারপরে আশ্রয় দেওয়া হয়নি অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে এতিমের দুঃখ দুর্দশা কষ্টটা একটু বেশি থাকে ও যার পিতা আছে সে যদি আঘাত পায় তো অতটা কষ্ট পায় না কিন্তু যার পিতা নাই সে যখন কষ্ট পায় তখন আঘাতটা তার কাছে জগদ্দল পাথর হয়ে দাঁড়ায় ওই জন্য এতিমকে লালন পালন করা বা এতিমের যে ব্যক্তি এতিম এবং বিধবাকে লালন পালন করে সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর পথে জেহাদ করতে নেমেছে সে তার জীবন দিয়ে আল্লাহর দিনকে উঁচু করার জন্য পথে নেমেছে এতে জানে কি পাবে সে একজন এতিম এবং বিধবাকে লালন পালন করে সে নাকি পাবে এ বাক্য বলার পর আল্লাহ রসুল বলছেন ওয়াকাল্লাদি এবং সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাতে তাহাজুদ সলাত আদায় করে এবং দিনে শ্যাম পালন করে একজন ব্যক্তি রাতে তাহাজুদ সলাত আদায় করে এবং দিনে শ্যাম পালন করে যা কি পাবে একজন ব্যক্তি এতিমকে লালন পালন করে এবং বিধবা মহিলাকে দেখাশোনা করে তাই নাকিবার কথা কতটা সমাজ সচেতন যে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে তিনি সচেতন সচেতন দিয়ে সম্মানিত সারা বিশ্বের পৃষ্ঠ্রোতা তাহলে দেখুন শিশুদের ব্যাপারে ইসলামের কি বিধান নবী সালাম একবার বলেই ফেললেন একজন এসে বলল যে আমি তো বাচ্চাদেরকে চুমা দিই না কাজে আমরা শিশুদের অধিকারের ব্যাপারে সচেতন হব আমরা এতিমের অধিকারের ব্যাপারে সচেতন হব আমরা বিধবাদের খোঁজখবর নেব বিধবা গঞ্জনা যারা পথে পথে বিধবা হয়ে বা কাজ করে খাইতে হয় তাদের সম্ভ্রান্ত বংশের মহিলাদের আমরা বেশি বেশি দৃষ্টি আকর্ষণ করব আপনার এদিকে সচেতন হবেন সে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এতটুকু বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামালাইকুম বরহম আবরক